শ্রোতা বন্ধুরা আসসালাম আলাইকুম শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে যার অপরিসীম দয়া আর অপার অনুগ্রহে আমরা এ ধরাই বেঁচে আছি সকল সৃষ্টির ওপরে যিনি আমাদেরকে দিয়েছেন আশরাফুল মাখলুকাতের মর্যাদা অগণিত গ্রহ নক্ষত্র ও তারকারাজির মাধ্যমে পৃথিবীকে করেছেন সুশজ্জিত। উত্তাল সমুদ্রের মাছ হতে শুরু করে নস্বর পৃথিবীর সব কিছুই যিনি নিয়োজিত করে দিয়েছেন আমাদের সেবায় এত সব নিয়ামত রাজি পেয়েও আমরা কখনো কখনো ভুলে যাই আমাদের মহান স্রষ্টাকে কিন্তু তিনি চাইলেই তো মুহূর্তেই ছিনিয়ে নিতে পারেন এসব নিয়ামত আমাদের সকল অহংকার ও দম্ভ চূর্ণ করে দিতে পারে সৃষ্টির সূচনা লগ্নে যেমনটি ঘটেছিল ফেরিস তাদের সর্দার খ্যাত ইবলিসের ক্ষেত্রে কিন্তু না তিনি দয়ার আধার বলেই শত অবাধ্যতার পরেও তাঁর রহমতের বাড়িধারায় সিদ্ধ হচ্ছি আমরা প্রতিনিয়ত তবে কি একজন বান্দা হিসেবে মহান স্রষ্টার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত নয় হ্যাঁ বন্ধুরা গানে গানে সুরে সুরে সেই মোহার রাবুল আলমিনের প্রতি অসামান্য কৃতজ্ঞতা নিবেদন করতে দেশের স্বনাম ধন্য সংগঠন রংধনু সাংস্কৃতিক ফোরামের ষষ্ঠ আয়োজন সুক্রিয়া বন্ধুরা শুনুন তাহলে রংধনু কুমিল্লা শাখার ভারপ্রাপ্ত পরিচালক প্রতিভাবান গীতিকার সুরকার ও সঙ্গীত हाफेज शाउर अहमद शाफिर प्रथम एकक अलबाम शुक्रिया शुक्रिया शुक्रिया सकल कृतज्ञता शुद्ध तुम्हार ही